ত্রয়োদশ খণ্ড অষ্টম পরিচ্ছেদ সন্ধ্যার সঙ্গীত ও ইশান সংবাদ সন্ধ্যা আগত প্রায় ঠাকুর পাদোচারণ করিতেছেন মনি একাকি বসিয়া আছেন ও চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর হঠাৎ তাহাকে সম্বোধন করিয়া সস্নেহে বলিতেছেন গোটা দু এক মার্কিনের জামা দিও সকলের জামা তো পড়ি না কাপ্তেনকে বলবো মনে করেছিলাম তা তুমিই দিও মণি দাঁড়াইয়া উঠিয়াছিলেন বলিলেন করিতেছেন ঘরের বাহিরে অপূর্ব শোভা কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি বিমল চন্দ্রকিরণে একদিকে ঠাকুরবাড়ি হাসিতেছে ভাগীরথী বক্ষ সুপ্ত শিশুর বক্ষের ন্যায় ঈসৎ বিকম্পিত হইতেছে জোয়ার পূর্ণ হইয়া আসিল আরতির শব্দ গঙ্গার স্নিগ্ধ জল প্রবাহ সমুদ্ভূত কলকল নাদ সঙ্গে মিলিত হইয়া বহুদূর পর্যন্ত গমন করিয়া লয় লয়প্রাপ্ত হইতেছিল ঠাকুরবাড়িতে এককালে তিন মন্দিরে আরতি কালী মন্দিরে বিষ্ণু মন্দিরে ও শিব মন্দিরে দ্বাদশ শিব মন্দিরে এক একটি করিয়া শিবলিঙ্গের আরতি পুরোহিত শিবের এক ঘর হইতে আরেক ঘরে যাইতেছেন বাম হস্তে ঘণ্টা দক্ষিণ হস্তে পঞ্চপ্রদীপ সঙ্গে পরিচারক তাহার হস্তে কাঁসর আরতি হইতেছে তৎসঙ্গে ঠাকুরবাড়ির দক্ষিণ পশ্চিম কোণ হইতে রোশন চৌকির সুমধুর নিনাদ শোনা যাইতেছে সেখানে নহবৎখানা সন্ধ্যাকালীন রাগ রাগিনী বাজিতেছে আনন্দময়ীর নিত্য উৎসব যেন জীবকে স্মরণ করাইয়া দিতেছে কেহ নিরানন্দ হইও না ঐহিকের সুখ দুঃখ আছেই থাকে থাকুক জগদম্বা আছেন আমাদের মা আছেন আনন্দ করো দাসিপুত্র ভালো খেতে পায় না ভালো পড়তে পায় না বাড়ি নাই ঘর নাই তবু বুকে জোর আছে তার যে মা আছে মার কোলে নির্ভর পাতানো মানয়। সত্যকার মা আমি কে কোথা থেকে এলাম আমার কি হবে আমি কোথায় যাব সব মা জানেন কে অত ভাবে আমার মা জানেন আমার মা যিনি দেহ মন প্রাণ আত্মা দিয়ে আমায় গড়েছেন আমি জানতেও চাই না যদি জানবার দরকার হয় তিনি জানিয়ে দিবেন অতকে ভাবে মায়ের ছেলেরা সব আনন্দ করো বাহিরে কৌমুদি প্লাবিত জগৎ হাসিতেছে কক্ষ মধ্যে শ্রীরামকৃষ্ণ হরি প্রেমানন্দে আছেন। ঈশান কলিকাতা হইতে আসিয়াছেন আবার ঈশ্বরীয় কথা হইতেছে ঈশানের ভারি বিশ্বাস বলেন একবার যিনি দুর্গা নাম করে বাড়ি থেকে যাত্রা করেন তার সঙ্গে সুলোপানি সুল হস্তে যান বিপদে ভয় কি শিব নিজে রক্ষা করেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি তোমার খুব বিশ্বাস আমাদের কিন্তু অত নাই সকলের হাস্য বিশ্বাসেই তাঁকে পাওয়া যায় ঈশান আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ তুমি জপ আণিক উপবাস পুরস্চরণ এইসব কর্ম করছো তা যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে তাকে দিয়ে তিনি এইসব কর্ম করিয়ে লন ফল কামনা না করে এইসব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয় শাস্ত্রে অনেক কর্ম করতে বলে গেছে তাই করছি এরূপ ভক্তিকে বৈধি ভক্তি বলে আর এক আছে রাগ ভক্তি সেটি অনুরাগ থেকে হয় ঈশ্বরে ভালোবাসা থেকে হয় যেমন প্রহ্লাদের সে ভক্তি যদি আসে আর বৈধিকর্মের প্রয়োজন হয় না